পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় নেটওয়ার্কিউশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওরকহামিল্লাহ প্রিয় দর্শক ভাইরা আমরা একটি বিষয়কে সামনে রেখে আবার দ্বিতীয় অধিবেশন শুরু করলাম বিষয়টি ছিল الله عليه وسلم ও চার ইমামের অবস্থান রাসুল সাল আলীসাল্লাম এরসন্নাথকে যেমনইভাবে চারজন প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রহমা ইমাম মালিক রহমা ইমাম শাহি রহমাল ইমাম আহমেদ বিন হাম্বাল রহমা উল্লাহ সেটাকে তারা নিজেরাও আঁকড়ে ধরেছেন মুসলিম উম্মাকে সেই নির্দেশনায় দিয়েছেন এভাবেই আমরা এই বিষয়টিকে উপস্থাপন করতে চাচ্ছি যেন আমরা কেউ কখনো সেই ইমামদের ইমামদের ওদর আপত্তি পেশ করে বলছেন যেটি সহিদ প্রসিদ্ধ সাহাবি আবু আনহু তিনি বর্ণনা করছেন রাসুল সালি সাল্লাম বলেন প্রবেশ করবে আবা তবে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে তারা কখনো জান্নতে প্রবেশ করতে পারবে না জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সালি কারা অস্বীকৃতি জ্ঞাপন করে থাকে তিনি জবাবে যে আমার সুন্নাকে অনুসরণ করবে না আমার সন্নাকে অপেক্ষা করে চলবে ফকাদ আবা সেই হলো আমার সন্না বা আমার প্রতি অকৃতজ্ঞতা বা আমার প্রতি অস্বীকৃতি প্রকাশকারী আসলে সেই ব্যক্তি কখনো জান্নাতে তার পক্ষে যাওয়া সম্ভব নয় তাহলে রাসুল সালি সাল্লামের এ হাদিস আমাদেরকে স্পষ্ট ভাবে যেন ঘোষণা দিয়ে দিচ্ছে আমরা যদি সবকিছু বাদ দিয়ে বর্জন করে রাসুল সালি এর সন্নাকে অনুসরণ করতে পারি রাসুল সাল আলী এর সন্ন্যকে গ্রহণ করতে পারি তাহলে আমরা ইনশা আল্লাহ জান্নাতের অধিকারী হতে পারবো জান্নাতবাসী হতে পারবো আর যদি আমরা রাসুল সাল আলী হোসাল্লাম हादिस आलो के एक बोझे देखी शुने देखी बर्तमान प्रेक्षापट के केंद्र कर जिन अल्लाह रसुल्लाम से चौद शत बचर आगे তিনি বর্তমান প্রেক্ষাপটের চিত্রটি তুলে ধরেছেন কিভাবে একটি খুব সুন্দর ভাবে যে হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে হাদিসটি এসেছে হাদিসটি এসেছে সোনান এবং সুনান এছাড়া আর অনেক হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে এবং হাদিসটি সহিদে প্রমাণিত হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আল এরবাদ সারিয়া রদি আল্লাহ আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করছেন সাহাবি তিনি বলছেন যে আল্লাহ রসুল সালি হোসালাম এর একদিনের অবস্থা নামাজ পড়ালেন অন্য বর্ণনা পাওয়া যায় সেটি হয়তো আসরের নাম ছিল রসুল সালি হোসাল্লাম তিনি আমাদেরকে নামাজ পড়ানোর পর তিনি আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন এ হাদিস থেকে অনেকগুলি সাধারণত দেখা দিত এক হলো কখনো তিনি ডান দিকে মুখ ঘুরিয়ে বসতেন আবার দ্বিতীয় হলো কখনো তিনি সাহাবিদের মুসল্লিদের দিকে মুখ ঘুরিয়ে বসতেন আমরা অনেক সময় মনে করি যে শুধু আসর এবং ফজরের সময় প্রকৃতপক্ষে রসুল সাল্লাহ আলী হোসাল্লামের যে অবস্থানগুলি ছিল ইমাম ইবন হাজার তিনি বলছেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম সালাদ সম্পাদন করার পর সালাম ফেরানোর পর जी किस बक्त्य देना किसोचना कराँ प्रयोजन मन करतें घरे बसत सर तर मुख कर मुख कर पाठ करतनी भाई रामार्जये सहबी बोल अल्लाह रसुल्लाम सलाद सम्पादन कर सालम फिरान पर তিনি আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন ঘুরে বসার পরে এই হৃদয় স্পর্শী বক্তব্য শুনে আমাদের চোখ দিয়ে যেন অশ্রু ঝরঝর করে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে আমাদের অন্তর যেন কেঁপে উঠছে অন্তর যেন আমাদের কাঁপছে এমনই আমরা বক্তব্য রাসুল সাল্লাম এর কাছে শুনলাম শোনার পরে আমাদের মাঝে একজন জিজ্ঞাসা করে বসলেন বললেনা মানে হচ্ছে আপনি আজকে যে আমাদের মাঝে বক্তব্য রাখলেন এই বক্তব্যটি যেন বিদায় বক্তব্য ফতেব ফা আপনি কি করুন ফাউসিনা আমাদেরকে কিছু উপদেশ দিন আমাদেরকে কিছু আরো আমরা যেন আপনার পরে সঠিক সুন্দরভাবে ইসলামের উপর টিকে থাকতে পারি চলতে পারি সে আপনার কাছে আর আমরা তো বক্তব্য শুনতে পারব না আপনার কাছে আমরা আর নির্দেশনা পাবো না অতএব আপনি আমাদেরকে আরো কিছু উপদেশ দিন ফক আলা রসুল সাল সেই সাহাবির আবেদনে তিনি হৃদয় শ বক্তব্যের পরে তিনি আরো বেশ কিছু উপদেশ দিলেন এই উপদেশগুলি আমি যেটি পূর্বেই বলেছিলাম যে বর্তমান এই বছর পরে বর্তমান যে অবস্থাটা ঘটবে তিনি সেই চোদ্দ বছর পূর্বেই যেন এই অবস্থার একটি চিত্র তিনি তুলে ধরেছেন সেভাবে তিনি বলছেন ও সি কুমিত আমি তোমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিনকে এর প্রতি ভয় ভীতির তাকওয়ার সেই নির্দেশনা দিচ্ছি সেই উপদেশ দিচ্ছি সেই ওসিয়ত করছি এবং এরপরে বলছেন ওসিক উম বিতাকাল্লা ওয়াসম এবং তোমাদেরকে আরো আমি নির্দেশ দিচ্ছি তোমরা তোমাদের যিনি দায়িত্বশীল হবেন যিনি নেতা হবেন যিনি ইমাম হবেন তার কথাকে তোমরা সঠিক কথাগুলিকে শুনবে এবং তার সাথে তোমরা আনুগত্য বজায় রাখবে ওয়াইন হ্যাভ এ সিএন যদি এমনও হয়ে থাকে যাকে দেখতে হয়তো খুব সুশ্রী মান্য হয় না কিন্তু তার মাঝে এমন কিছু হয়তো বৈশিষ্ট্য রয়েছে যে তোমাদেরকে করান ও সন্ন্যার আলোকে সে পরিচালনা করছে তাহলে সে যতই কুসরি হোক না কেন যতই নিম্ন বংশের হোক না কেন নিম্ন পরিবারের হোক না কেন যদি সে কোরআন ও সন্ন্যার আলোকে তোমাদেরকে পরিচালনা করে থাকে তাহলে তোমাদেরকে তার কথা শুনতে হবে তার আনুগত্য স্বীকার করতে হবে এরপরেই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেনা আমার পরে তোমাদের মাঝে যারা জীবিত থাকবে বেঁচে থাকবে তাহলে আল্লাহ এসেছেন একটি নির্দিষ্ট তিনি আবার পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আবার তার অনুসারীরা হয়তো যারা যারা বেঁচে থাকবে বা পরবর্তীতে আসবে তিনি বলছেন ফাই হুম বা আমার পরে তোমাদের মাঝে যে বেঁচে থাকবে ইসলামের বিষয়ে বন্দুক বিষয়ে বিশ্বাসের বিষয়ে বহু রকমের মতামত বহু মত বহু দল বহু পদ বহু তরিকা এর আবির্ভাব ঘটবে এমন প্রেক্ষাপটে একজন মৌমিন মুসলিম যে সত্যিকারী আল্লাহকে ভয় করে সে কি কর্তব্য বিমূরে পড়ে যাবে কোনটাকে বর্জন করবে সে কঠিন্লাম এই পরিবেশ সৃষ্টি হবে এটা তিনি চোদ্দ শত আগেই তিনি ঘোষণা দিয়েছেন চোদ্দ শত আগেই তিনি এই গোপন তথ্য যেন প্রকাশ করে দিয়েছেন আল্লাহ রাবুল্লা আলমের পক্ষ থেকে তিনি এই পরবর্তী বিষয়গুলি এই ঘটবে এটা অবগত হয়ে তিনি এর সমাধান তার উম্মাদ উল্লেখ করে দিচ্ছেন তিনি বলছেন সেই দিনের সমাধান হল অতএব তোমাদের সেই মুহূর্তে সেই পরিবেশে যখন বিভিন্ন রকমের পথ ও মত তরিকা দ্বন্দ্ব বিবাদ এর আবির্ভাব হবে তোমাদের কর্তব্য হল আলাইকুম বি কোন নয় কোন তরিকা নয় কোন আঁকড়ে ধরবে ও আসন্নতি আর রাশিদিন এবং সঠিক পথ প্রাপ্ত আমার খোলাফায় রাশিদিন হেদায়ত প্রাপ্ত তাদের সন্ন্যতকে আঁকড়ে ধরবে কিভাবে আঁকড়ে ধরবে তাই আসুন আমরা এই হাদিসের আলোকে সন্ন্যকে আঁকড়ে ধরার গুরুত্বপূর্ণ আমরা উপলব্ধি করলাম আমরা বুঝতে পারলাম এখন আমরা সামান্য একটু বিরতি গ্রহণ করব বিরতির পরে আবার আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ আমরা সামান্য বিরতির পূর্বেই যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম আলোকে তাহলে রাসুল সাল সোনে ধরার গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আমরা একটি দীর্ঘ হাদিসের অবতরণা করছিলাম যে দীর্ঘ হাদিসে আল্লাহ রসুল সাল্লাম যেন বর্তমান প্রেক্ষাপটকে তিনি তুলে ধরেছেন চোদ্দ বছর আগে এবং এই বর্তমান প্রেক্ষাপটের সমস্যার সম্মুখীন যারা হবে তাদের জন্য কি সমাধান সেটিও আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম পূর্বেই বর্ণনা করে দিয়েছেন তোমরা সুন্নাকে শক্ত ভাবে আঁকড়ে ধরবে এবং তোমরা সেই চলের দাঁত দিয়ে কামড়ে ধরবে সেই সুন্নাকে যেন সুন্না তোমাদের কাছ থেকে ছুটে যেতে না পারে তাহলে রাসুল সালিস্লামের এত প্রয়োজনে দাঁত দিয়ে কামড়ে ধরার মতো শক্ত করে সুন্নাকে আঁকড়ে ধরতে হবে এভাবে রাসুলসালিসাল্লাম সন্নার গুরুত্ব দিলেন এরপরেই রাসুল সাল্লি সাল্লাম আবার বলছেন ওয়াঈ وإياكم ومحدثات الأمور شبধান সতর্ক হয়ে যাও তোমরা ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমূর তোমরা সতর্ক সাবধান হয়ে যাও কোন বিষয়ে সতর্ক সাবধান হয়ে যাও যে ইসলাম এর নামে ইবাদতের নাম দিয়ে বহু কিছু নতুন নতুন আবিষ্কার হবে সেই নতুন নতুন আবিষ্কৃত বিষয়গুলি থেকে তোমরা সতর্ক নতুন নতুন যত কিছুই আবিষ্কার করা হবে সবগুলি হল বেদাঁত আর প্রতিটি বেদাতেই হলো দলালা তাই আসুন আমরা রাসুল সালি হোসাল্লাম এর ওসিয়তের আলোকে রাসুল সাল্লাম এর নির্দেশের আলোকে আমরা সৈন্যকে আঁকড়ে ধরবো এবং সন্ন্যার পরিপন্থী বিষয় সন্ন্য বিরোধী বিষয় সেই বেদাঁত যতই চাকচিক্য হোক না কেন যতই সুন্দর হোক না কেন যতই আকর্ষণীয় হোক না কেন সেই বেদাঁত থেকে অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাবুয় ধরার ক্ষেত্রে যদি আমরা ইসলাম পালন করতে চাই জেনে নিতে হবে সেই ব্যক্তির জন্য কখনো হেদায়তের উপর থাকা সম্ভব নয় যেমন একটি সুপ্রসিদ্ধ হাদিস রাসুল সালিসাল্লাম তার বিদায় হাজ্যের বাণীতে তিনি সেটি বলেছেন তারাকুম আমরাইন এর জীবন আদর্শ রাসুল সাল আলিহসাল্লাম এর হাদিস তারপর তিনি বলছেন যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে ধরবে ততক্ষণ কখনো তোমরা পথভ্রষ্ট হবে না আর যদি ছেড়ে দাও तेदायतर थकते हमले अवश्य सुन्ना के आंकड़े प्रियो भाई रामा एक लक्ष्य देखी शुरोन दिए सुन्नाती रसुल्लाइलम और चार इमाम अवस्थान এক স্বীকার করেছেন ইসলামের জন্য বহু অবদান রেখেছেন সর্বপ্রথমেই দেখি আমরা লক্ষ্য করি প্রসিদ্ধ ইমাম ইমাম আবু হানিফা রাহিমহল্লা তিনি কি বলছেন তিনি বলেন সহাল যা সহ হাদিস জেনে রাখ যখনই কোন হাদিস সহি কোনো না কেন সেটি কারণ ইমাম আবহানিফার মহ তিনি ইন্তেকাল করেছেন একশত পঞ্চাশ যে সময় সহিউল মুখারি সংকলিত হয়নি সহি মুসলিম সংকলিত হয়নি আবু দাউদ তিরমিজি নাসাই এমন মাজা ইত্যাদি হাদিস সংকলিত হয় নাই তাই ইমাম আবহানি ফার্লাহ সুন্দর ভাবে বলেছেন তিনি বলছেন কোন ব্যক্তির জন্য হালাল নয় কোন ব্যক্তির জন্য বৈধ নয় যে সে আমার কথাগুলিকে গ্রহণ করবে যতক্ষণ না সে জানে আমি কোন জায়গা থেকে কথা থেকে এই কথাগুলি যে ব্যক্তি আমার দলিল আমি যেই দলিলের আলোকে ফতোয়া দিয়েছি সেই দলিলগুলি গুলি সম্পর্কে যে অবগত হবে না সে ব্যক্তির জন্য হারাম আমার কালাম অনুযায়ী আমার বক্তব্য অনুযায়ী ফতোয়া দেওয়া তার জন্য হারাম তিনি বলছেন অন্য বর্ণনায় এসেছে তিনি বলছেন আমি যদি যেটি আল্লাহর কিতাবের অথবা রসুল সাল আলী হোসাল্লাম এর হাদিসের বিপরীত হবে তাহলে ফাতরুকু কৌলি তোমরা আমার কথাকে বর্জন করো আঁকড়ে ধরো কি সেই আল্লাহর কিতাব এবং রাসুল্লাহ আলী তিনি বলছেন যে তোমাদের সতর্ক করছি আমি আল্লাহ দিনের ব্যাপারে তোমরা মন কোনো কথা বলবে না তোমাদের কর্তব্য হলো তোমরা সোনাকে আকরে ধরো আল্লাহ রা আলমিনের সুন্নাকে নির্দেশনাগুলি স্পষ্ট করে দিচ্ছে যে তার বা কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ আজকে নিয়ম নয় বরং নিয়ম হলো ইমামা বনীফারহমহলার ওসি উপদেশের আলোকে আমাদের কর্তব্য হলো সর্বক্ষেত্রে সকল সময় আল্লাহ রসুল সাল আলি সাল্লাম এর সুন্নাকে আক্রে ধরা আল্লাহ আমাদের মালিক রহম্লা তিনি বলছেন আমি একজন সাধারণ মানুষ মাত্র উক্তিফ আমি ভুলো করে থাকি আবার সঠিক অতএব ফকুল্লু মা আমার কথাগুলিকে তোমরা ভালোভাবে চিন্তা গবেষণা করো আর আমার যে কথাগুলি আমার যে বক্তব্য আমার যে ফতোয়াগুলি করন এবং সুন্না বিরোধী হবে তোমরা অবশ্যই কখনো সেগুলিকে গ্রহণ করবে না বরং সেই কথাগুলিকে বর্জন করো আল্লাহ আকবার। তিনি ব্যতীত তারপরে এমন কোন ব্যক্তি নেই যার সব কথাগুলি গ্রহণযোগ্য অথবা সবগুলি বর্জনীয় এমন নয় অর্থাৎ প্রতিটি ব্যক্তি তার কথার মাঝে হয় কিছু গ্রহণীয় রয়েছে আবার কিছু বর্জনীয় রয়েছে যদি তার কথাগুলি নেই আর যদি তার কথাগুলি সেগুলি বর্জনীয় এভাবেই ইমাম মালিক রহেমা তিনি নির্দেশনা দিচ্ছেন ইমাম শাহি রাহেমাহল্লা তিনি একই ভাবে বলছেন এবং আবু হানিফা রহমাহুল্লার সাথে সুর মিলিয়ে তিনি বলছেন হাবি যখন কোন হাদিস প্রমাণিত হবে সত্যি তিনি উম্মাকে কোরআন ও সুন্ন আঁকড়ে ধরার জন্যই নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন আল্লাহ রসুলের সুন্নত বিরোধী যদি আমার কেতাবের কিছু পেয়ে থাকো তাহলে তোমরা আল্লাহ রসুলের সুন্নতকেই আঁকড়ে ধরো আর আমি যা বলেছি সেটিকে তোমরা প্রত্যাখ্যান করো বর্জন করো প্রিয়দিনী ভাই আমার এমনই ইমাম প্রসিদ্ধ ইমাম বলছেন তিনি তোমরা আমার অন্ধ অনুসরণ করোনা করোনা মালিকের করোনা করোনা করোনা বরং ও খুদ মিন হাইস আকাদু তারা যেখান থেকে তাই আসুন আমরা কোরআন এবং গ্রহণ করে আমরা ইসলাম মেনে চলার চেষ্টা করি মূলত একজন মমিন মুসলিমের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেন ইচ্ছাবিম সুন্দর সুন্দরভাবে। একজন মমিনের কি হতে পারে অবস্থান সে সম্পর্কে সুরা নূরে এক নম্বর আয়তে বলছেন একজন অমিনকে যখন কোরআন শুনার দিকে ডাকা হবে তখন তার কর্তব্য হবে এটুকুই যে সবকিছু বর্জন করে শুনলাম এবং শুননার কথা শোনার সাথে সাথে সেটি মেনে নেওয়ার মাধ্যমে সফলকাম কাম হওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সে দান করুন আমিনালামালিকুমতুল্লাহ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 जकत दान अर्थ पफ आई अल बैंक छाचल्लिस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 सत्यारमिन तर जीव समय नष्ट करना दुनिया भी क्या करबिया भी किसी दाय दायित्व पालन करब अत्याचारे इसलमे अधिकार आदेश बुधवार सन्ध्या साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीस टी